এর আগে আমরা আলোচনা করেছি আমরা আজ প্রথমে আলোচনা করব উসুল আসসালাসার লেখক জ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে তিনটি বিষয় যে ক্রমধারায় যে সিরিয়ালে উল্লেখ করেছেন তা নিয়ে প্রথমে মহান আল্লাহকে জানা এবং ধারাটি একটু অন্যভাবে দেয়া আছে এসব বইতে প্রথমে আল্লাহকে জানা তারপর দিন ইসলাম সম্পর্কে জানা এবং তারপর মোহাম্মদ সাল্লু আলাহ্লামকে জানার কথা বলা হয়েছে এ পার্থক্য কেন এর দুটো কারণ আছে প্রথম কারণ হল রাসুল উল্লাহ সাল্লু আলাই এবং দিন ইসলাম পরস্পর অবিচ্ছেদ্য সুতরাংটিকে আগে বলা হচ্ছে সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না দ্বিতীয় কারণ হল লেখক এখানে ওয়া ব্যবহার করেছেন মা আরিফাতুল্লাহ ওয়া মা আরিফাত আলহ্লাম ওয়া মা আরিফাত ইসলাম আরবিতে ওয়া অর্থ হল এবং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 আল্লাহ নবী ও দিন ইসলাম এ তিনটি বিষয়ে আপনাকে দলিল সহ জানতে হবে এখন আমরা দলিল সহ জানার বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ লেখক বলছেন বিল আদিল্লা আদিল্লা বা দলিল প্রমাণের শাব্দ অর্থ হল এমন কিছু যা অন্বেষিত বস্তু বা লক্ষ্যের দিকে নিয়ে যায় তবে আমরা আগেও বলেছি লুগাওয়ি বা শাব্দিক কিংবা ভাষাতাত্ত্বিক অর্থের পাশাপাশি পরিভাষাগুলোর সি বা সারাই অর্থও থাকে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 এছাড়া উপযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ বুদ্ধিবৃত্তিক প্রমাণের মাধ্যমে তার তার সৃষ্টিসমূহ পর্যবেক্ষণ করার চিন্তা করার এটি বুদ্ধিবৃত্তিক প্রমাণের উদাহরণ আল্লাহ কুরআনে বলেছেন অমিন আয়ি এবং তার নিদর্শন সমূহের মধ্যে শুধুমাত্র এই কথাটি কুরআনে মোট এগারো বার এসেছে আল্লাহ তার আয়াতসমূহ, প্রমাণসমূহ, তার নিদর্শনসমূহ এবং তার সৃষ্টির জন্য শিক্ষার অন্তর্ভুক্ত হল আকাশ জমিন সমুদ্র দিন ও রাত্রির আবর্তন এগুলোর দিকে লক্ষ্য করা এগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কথা কুরআনে এসেছে সুরা আল বকার একশো চৌষট্টি নাম্বার আয়াত দেখুন আল্লাহ সুবাহ বলেছেন «إن fi khalqis samawati والأرض ardi wa iktilafil layli wan nahaari wa fulkil lati tajri fi al bahri bima yanfa'un nas wa ma anzala allahu minas بعد min ma'in fa ahya bihi al arda ba'da mawtihha wa batha fiha min kulli dabba wa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 লোকদের সাল্লাহ আলী সাল্লামের হাতের আঙুলের মাছ থেকে পানির প্রবাহ বিভিন্ন জড় সাথে তার কথোপকথন এবং জড়বস্তুগুলো তার কথার জবাব দেয়া পাথর কর্তৃক তাকে সালাম দেয়া ইত্যাদি সাল্লু আলহীসাল্লাম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 আর তার আলোচনা ভালোভাবে বোঝার জন্য আপনাকে প্রমাণ সম্পর্কে বুঝতে হবে তাহিদের মূল এবং আবশ্যিক বিষয়গুলো তাহিদের মৌলিক বিষয়গুলো সম্পর্কে বিশ্বাস দৃঢ় যাতে কোনো সন্দেহ থাকবে না আর সাধারণত প্রমাণের মাধ্যমেই এমন অবস্থায় আমরা পৌঁছাতে পারি প্রশ্ন হলো আকিদার ক্ষেত্রে কি কোনো সাইক আলিম বা জ্ঞানী ব্যক্তির তাকলিদ করা অনুসরণ করা যায়জ কিনা নাকি প্রত্যেকের জন্য প্রমাণ জানা আবশ্যক প্রমাণ জানাকি না না? জানলে আপনার হবে ধরুন দুজন ব্যক্তি আছে একজন জ্ঞানী অন্যজন অজ্ঞ তারা দুজনেই তারা পরিপূর্ণভাবে তাহিদের উপর বিশ্বাস রাখেন তাদের মনে কোনো সন্দেহ নেই কিন্তু তারা প্রমাণ জানেন না দলিল সম্পর্কে জানেন না যদি আপনি তাদের কাছে দলিল জানতে চান তাহলে তারা বলতে পারবেন না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 এই ব্যাপারে আসাফারিন একটি উদ্ধৃতি আছে যার মাধ্যমে পুরো বিষয়টির সারাংশ ফুটে ওঠে তিনি বলেছেন সত্য কথা তো এই কেউ মুমিনের স্বীকৃতিকে এড়িয়ে যেতে পারে না অনুসারী হল এমন ব্যক্তি যে অন্য কারো অনুসরণ করে বা অনুকরণ করে অর্থাৎ যে তাকলিদ করে তাকলিদ হল সঠিক পথে পৌঁছানোর জন্য আর এই ব্যক্তি সঠিক পথে পৌঁছানোর জন্য নিজের জন্য একটি উপায় বেছে নিয়েছে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 শেখ আলী আল খুদাইর বলেছেন যতক্ষণ পর্যন্ত যা অনুসরণ করার কথা সে ব্যাপারে আপনি দৃঢ় থাকবেন এবং তাকলিদ করবেন এবং দলিল না জানা সত্ত্বেও আপনার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না ততক্ষণ আকিদার ব্যাপারে তাকলিদ করা জায়েজ আল্লাহ সুফাহ জাজিরাতুল আরবের জেলখানা থেকে শেখ আলী আল খুদাইরের মুক্তি ত্বরান্বিত করুন শেখ নাসির আল ফাহাদের গ্রেফতারের দিন একই কারণে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তিনি ছিলেন তাদের অন্যতম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 আল্লাহ সুহায় আযাতে আবার বলা হয়েছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জিজ্ঞাসা করুন আচ্ছা কি জিজ্ঞাসা করবেন সেটা কি ইসলামের মৌলিক বিষয় অর্থাৎ তাওদ নিয়ে নাকি সাধারণ ফেক বিষয় নিয়ে এটা আল্লাহ সুহান্লা উল্লেখ করেননি সুতরাং উত্তর হলো এই সব কিছুই এর অন্তর্ভুক্ত অর্থাৎ সাথে সংশ্লিষ্ট বিষয়ে যেমন আমরা যেসব বিষয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে অথবা জাকাত হজ সালাতের আহকাম বা এই রকম ফিক্ষা বিষয় নিয়ে সকল ক্ষেত্রেই জ্ঞান সম্পন্নদের প্রশ্ন করতে বলা হচ্ছে এটা হলো প্রথম প্রমাণ যে যদি একজন প্রশ্ন করতে চায় জানতে চায় তবে তার ইমান ঠিক আছে দ্বিতীয় প্রমাণ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 আগের আয়াতের মতো এ আয়াতেও প্রমাণের কথা বলা হয়নি তৃতীয় প্রমাণ হল আল্লাহ বলেছেন সুতরাং আমি আপনার নিকট যা নাজিল করেছি তা নিয়ে আপনি যদি সন্দেহে থাকেন তাহলে যারা আপনার আগে থেকে জিজ্ঞাসা করুন অবশ্যই আপনার আপনার নিকট রবের পক্ষ থেকে সত্য এসেছে আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না অর্থাৎ এখানে বলা হচ্ছে হে মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম যদি আপনি সন্দিহান হন তাহলে যারা আপনার আগে থেকেই তাওরাত ইঞ্জিল পড়ছে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 চতুর্থ প্রমাণ হল রসুল্লাহ আলহ্লামের এই হাদিস মুসলিমের এই হাদিসে আছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বলবে লাহ ইহ মু রসুল তার সম্পদ ও রক্ত সংরক্ষিত হয়ে যাবে তার রক্ত ও সম্পদ পবিত্র যদি কেউ এগুলোর ব্যাপারে সীমা লঙ্ঘন করে তবে আল্লাহ সুবাহ তাকে পাকড়াও করবেন এবং তার জবাবদিহি করতে হবে কেন এই ব্যক্তির রক্ত ও সম্পদকে সংরক্ষিত ও পবিত্র গণ্য করা হলো কারণ সে লাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ বলেছে রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম কি এখানে প্রমাণসহ লাহ ইল্লাহ মুহম্মদুল রসুল্লাহ বলার কথা বলেছেন না তিনি কেবল রসুল কথাই বলেছেন যদি প্রমাণ জানা বাধ্যতামূলক হতো তাহলে তিনি সাল্লাহ আলাই্লাম প্রমাণের কথা উল্লেখ করতেন এবং হাদিসে এর উল্লেখ থাকত আপনারা বুঝতে পারছেন বিষয়টি আচ্ছা এর পরবর্তী প্রমাণটির উপর শাইক ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ অত্যন্ত জোর দিয়েছেন অজ্ঞ এবং সাধারণ মানুষ ইজতিহাদ দলিল পরিপূর্ণভাবে অনুধাবন মুখস্ত করা এবং সঠিকভাবে অবস্থা অনুযায়ী দলিল প্রয়োগ করতে পারে না সুতরাং যখন আপনি তাদেরকে বলবেন দলিল জানতে আপনি তাদেরকে আসলে এমন কিছু বলছেন যা তাদের সাধ্যের বাইরে এবং আল্লাহ সুরা বাকারায় বলেছেন নাফসান ইল্লা আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা আরোপ করেন না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 তার উঠ বাঁধলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী হাকে বললেন আমি আপনাকে সোজাসুজি স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা জিজ্ঞেস করব দিইমা ছিলেন একজন বেদুইন তারা কিছুটা ভিন্ন ধাঁচের হয়ে থাকে এখানে তিনি রাসুল উল্লাহ সাল্লিসাল্লামকে সেটাই বলার চেষ্টা করছেন যে আমার ধরন আমার প্রকৃতি একটু ভিন্ন প্রশ্ন করলেন আপনাদের মধ্যে ইবনে আব্দুল মুহ সাল্লি বললেন আমি ইবনে আব্দুল মুতালিব দিইমা বললেন আপনি কি মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি মুহাম্মদ দ্বিমা মা তখন বললেন আমি আপনাকে কর্কশ ভাবে শক্ত ভাষায় কিছু কথা জিজ্ঞেস করব। আমি এগুলো ব্যক্তিগতভাবে নেব না আপনিও এগুলো ব্যক্তিগতভাবে নেবেন না তারপর তিনি আল্লাহর একত্ব নিয়ে প্রশ্ন করা শুরু করলেন তারপর জিজ্ঞেস করলেন আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাহু আলী সাল্লাম বললেন আল্লাহ ন হ্যাঁ আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার একত্বের শিক্ষাসহ তারপর দিমামা দিনের পাঁচটি ফরজের ব্যাপারে প্রশ্ন করলেন আল্লাহর কসম দিয়ে প্রশ্ন করলেন আল্লাহ কি রাসুল এগুলো সবাইকে জানানোর জন্য পাঠিয়েছেন কিনা। তার প্রশ্নের উত্তর পাবার পর যখন তিনি ইমান আনলেন তিনি হাত তুলে বললেন হে আল্লাহর রাসুল আমি এসব কিছুর সাথে আর নতুন কিছু সংযোজন করব না এ থেকে কিছু বাদও দেব না আপনি আমাকে যা কিছু বললেন আমি এই সবকিছু বিশ্বাস করব। দুইমামা তাহিদ শাহাদা ফরজ এবং দিনের পাঁচটি স্তম্ভ সম্পর্কে প্রশ্ন করেছিলেন এবং তিনি রাসুল উল্লাহ সাল্লিমকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছিলেন কোনো সন্দেহ ছাড়াই তিনি ইমাম গ্রহণ করলেন এবং তারপর চলে গেলেন হাদিসটি ইমাম আন্সাঈ এবং ইমাম ইবনে ইবনেমাজ রহিমাহম্লাউ তাদের সুনানে সংকলিত করেছেন ইমাম আন্না এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন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 কারণ দিমামা ইবনে সাইল রাজি আল্লাহআলা আনহু কোন তাদের কথোপকথনে প্রমাণের ব্যাপারে কোনো আলোচনা হয়নি তাকে প্রশ্ন করা হয়নি তুমি কি এই প্রমাণটা সম্পর্কে জানো ওই মৌজিদা সম্পর্কে জানো সুতরাং এটা হলো একটি সুস্পষ্ট প্রমাণ যে ইমান আনার জন্য দলিল প্রমাণ জানা আবশ্যক না পরবর্তী প্রমাণ হলো যখন সাহাবারু তাল আনহু আজমাইন অনারবদের ভূখণ্ডে প্রবেশ করতেন এবং যখন সেই সব লোক ইমান আনত সাহাবিগণ সেটা গ্রহণ করতেন মৌতাজিলাদের কথা মতো বেদুইন কিংবা অনারবদের কাউকে বসে প্রমাণ করতে বাধ্য করা হয়নি কারো পরীক্ষা নেওয়া হয়নি কাউকে প্রশ্ন করা হয়নি কোন দলিলের ভিত্তিতে তুমি ইলা ইহু মাহমদুর রসুল্লাহ বললে এবার আলিমদের কিছু বক্তব্য দেখুন ইমাম আন্না রাহমাহুল্লাহ বলেছেন যে সত্যিকারভাবেই বিশ্বাস করে শাহাদা উচ্চারণ করবে সে মোকাল্লিদ হয় কারণ রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম অনেক ক্ষেত্রেই শুধু তাদের মুখের শাহাদাতের উচ্চারণকেই যথেষ্ট মনে করেছেন এবং তাদের কাছ থেকে তাহিদ এবং আকিদার প্রমাণ জানতে চাননি আর এই ব্যাপারে যে হাদিসগুলো আছে সেগুলো শাহী এবং মুতোয়াতির এটা হলো ইমাম আন্না রাহেমাহুল্লার বক্তব্য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 পূর্ব শর্ত না লেখা তার বই রাজির ঠিক আছে আলীমদের মধ্যে রহিমাহুল্লাহ এই মত গ্রহণ করেছেন যেমনটা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম আসারিনী রহমাহুল্লাহ বলেছেন এটাই সত্য যে কেউ মুকাল্লিদের ইমানের বৈধ হওয়াকে এড়িয়ে যেতে পারে না এছাড়াও শাহী আলী আল খুদাই এবং ইবনে শেখ ইবন ওসাইমিনা কি বলেছেন সেটাও আমি আপনাদের জানিয়েছি তো যেমনটি আমরা আলোচনা করেছি চারটি প্রাথমিক বিষয়ের প্রথমটি হল আর আল্লাহ আলাইসাল্লাম এবং তার দিন সম্পর্কে প্রমাণ সহ জানা আলহামদুলিল্লাহআলা এই চারটি বিষয়ের প্রথমটি অর্থাৎ আমরা আমাদের আলোচনা এখানে শেষ করলাম পরবর্তী পর্বে আমরা চারটি প্রাথমিক বিষয়ের দ্বিতীয় জ্ঞানের উপর বিষয় আলোচনা এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মিডিয়ার